আবু হুরাইরা হ্রদালন হতে বর্ণিত নাবি সাল্লাহ সাল্লাম বলেন কেয়ামত সংঘটিত হবে না যে পর্যন্ত তোমাদের যুদ্ধ না হবে খোঁজ ও কীরমান নামক স্থানে বসবাসরত অনারব জাতিগুলোর সঙ্গে যাদের চেহারা লালবর্ণ চেহারা যেন পেটানো ঢাল নাক চ্যাপটা চোখ ছোট এবং জুতা পশমের ইয়াহিয়া ছাড়া অন্যান্য রাবিগণ ও আব্দুর রাজ্জাক রহমাতুল্লা আলহি হতে পূর্বের হাদিস বর্ণনায় তার অনুসরণ করেছেন